كل نفس دائقة الموت وإنما توفون وجوركم يوم القيامة فمن سحزه عن النار ودخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور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 ट्रेन की तरपदे गंतव्य स्थले पे कक्ष ही ना लाइन समान समान होते जो एक कम बेसायता एक्सिडेंट हुए सब जी हस्पिटल अथवा कवरे यघात सत्यकथा मुसलमान আমাদের গাড়ির ট্রেনটা দুইটা লাইন রয়েছে। একটা লাইন যদি উঁচু হয় একটা নিচু হয় কম হয় তাহলে কিন্তু আপনার এই গাড়িটা করেছে বা মধ্যে কোনো নেই আমাদের জীবনের দুইটা পার্ট একটা ইহকাল দুনিয়া একটা লাখেরাত একটা এই দুনিয়ার চাকা একটা আখেরাতের চাকা মোটরসাইকেল দুই চাকার গাড়ি একটারে যদি বেয়ারিং হান্ড্রেড টাইট করে রাখেন আর একটা হান্ড্রেড ঢিল করে রাখেন তাহলে এই গাড়িটা চলবে না এক্সিডেন্ট অবশ্যই করবো ঘুরবে না আজ আমাদের বিপদ হলো আমরা একটা চাকা হান্ড্রেড শুধু না এর উপরে যত পারি ঘোরায় দিয়ার চাকা আট ঘণ্টা 10 ঘণ্টা বারো ঘণ্টা ষোলো ঘণ্টা পনেরো ঘণ্টা আঠারো ঘণ্টা রমজান মাসে এক ছেলে বলে সাহেব চব্বিশ ঘন্টায় আমি মাত্র দুই ঘন্টা ঘুমাই কেন রেসবস করেছে কবর যাওয়া পর্যন্ত মানুষের পেট কোনো বাস লায় আদম বুনিয়া আদমের দুই চোখ দুই আপ পূরণ হয় না चाला सब समय दुनिया के अर्जन करें जद्द जुहत करें जे कष्ट करें आई लाख टा तीन लाख टाइम व्यय कर लें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 ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত আল্লাহরিন তার ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের আকা আহ্বান করছেন অমাই ও করিদুল হাসানা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 سبحان الله قل إن الخاسرين الذين خاسروا أنفسهم و أهليهم يوم القيامة كيامو تردين نجي ابو نجي ربوري بارك جاركي كولو خطي كوستو كولو إرائيه لو ذلك هو الخسران المبين سورة زمارة پنو نمبر آيات الله ولي إرائيه تشويس پوستو خطي दुनिया बिर चाहके नष्ट कर खाईल যেটা সে পড়লো আর যেটা কি করলো আখেরাতের ব্যাংকে আমার কি করলো জমা করলো জীবন ডায়রি তৈরি হচ্ছে আপনার আমারও আছে সততা আছে তহিদ আছে সুন্নত আছে নামাজ আছে কিনা হজ আছে কিনা জাগাত আছে কিনা হক আছে কিনা আল্লাহ হক করেন কিনা রসুল করেন কিনা মার হক করেন কিনা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 मानु जो मरे जाए तीन जिन संगे जी आत्मस्वन जा अरे खाटटाट किस कोदाल टोदाल तो दर्जा नहीं जाए फिर अपना आत्म स्वजन आपनार बीबी फिर आसनारे फिर आसनार बुधु बध सबाई फिर आसे एक হিসাব করলো জমা হয়েছে না হয় নাই আজকে সারাদিনের পঞ্চাশ সিরিয়াল আখেরাতের অ্যাকাউন্টে জিরো সুবাহ বিবেক ইগনোরেন্স না জেন্টেল दुनिया सबकिछ अर्जन करलो चालक मन कर मारूफन आमज आरोप ठीक मत सबकिस्ट्रोल कर الله يقول لا يؤمن بين الحياة و بين فقدة يؤمن لك الجنة سبحان الله الله يقول لك هذا هو جهب و يجب أن يكون হারামে و يكون আমি حراما يكون لنا أمين محمد صلى الله عليه وسلم يكون فيها جنة جنة سبحان الله سبحان الله من يجب أن يكون فيها هذا मर दिन सब चाहते भारि क्या सब चेटे मूल्यवान सब चाहे शक्तिशाली भारिता होना सच्चरित्रनोता নিজে না নিজে নাখে অন্যকে খাওয়া নিজে কষ্ট করে অন্য সুখী করা অন্যের সুখে দুঃখে অংশীহার হওয়া অন্যের ভালোর জন্য মঙ্গলের জন্যে নিজের কি করা নিজের সময়কে অর্থকে ব্যয় করা ভালো কাজে করা কি ইসলামিক সেন্টারের বিভিন্ন এক প্রকার হল কি ডলারের বান্দা নফসের বান্দা শৈতানের বান্দা কোম্পানির বান্দা চাকরি বাকরির বান্ধা ব্যবসা বান্দা ও আল্লাহর বান্দা নয় কি করে শুধু দুনিয়া হাত দুনিয়া হালাল হারাম বৈধ অবৈধ না জীব নিয়ে যে করে আখেরাত আখেরাতের কিছুই নাই আখেরাতের এই দুনিয়ার অ্যাকাউন্টিরো হিরো আখের অ্যাকাউন্ট জো নাম্বারই নাই মরবেন না কুল্লু নাফসিন দাইকাতুল মাউত প্রত্যেক তো মানুষ কি মরতে হবে ওয়াইন্নমা তুওয়াফাউনা হুজুরাকুম ইয়াওমাল কিয়ামা কে আমাতেwidetilde কে কেউ অস্বীকার করতে পারবে ফেরাউন মরেছে হামান মরেছে তারুন মরেছে আবুল আহাব মরেছে আবু জাহাল মরেছে আদম থেকে নিয়ে শেষ পর্যন্ত 124000 নবী সবাই মারা গিয়েছেন না না মতই হবে কুল্লু নাফসিন দাইকাতুল মাউত ولكل أمة أجل فإذا جاء أجلهم لا يستاخرون ساعة ولا يستقدمون اغزر راكت عقبت شهبنا فمن ثقلت موازينه فهو في إيشة الرادية وأما من خفت موازينه فأمه حابية وما أدرك ما هي نار حامي وليات بالله بندقن بند مرتقوا بي اي دنياه الو دارو العمل دارو الجزاه الو يوم الدين كيامة এই দুনিয়ায় শুধু আমল কেয়ামতে কোনো আমল চলবে না আর এই দুনিয়ায় হিসাব নিকাশ হবে না আর এই জন্য আল্লাহ কেমতের দিন সবার হিসাব না করে দেওয়া হবে কাউরি জুল করা হবে না যে করছেন তা পাবেন এই কয়েকদিন কোম্পানির হিসাব না যে একদিন ডিউটি না করলে তিন দিনের একদিন যদি থাকে তিন দিন আপনি স্বীকার করবেন আপনার পাপের কথা অস্বীকার করার কোন বুদ্ধি নেই যদি কেউ মুখ দিয়ে স্বীকার করতে না চাই আলিয়ান কোন উপায় নেই ঘুষ চলবে চলবে ঘুষ টেলিফোন আমি মন্ত্রীর বেটা আমি প্রধানমন্ত্রীর বেটা বলছি চলবে কাজ ওই ভাই এ দুনিয়ার কোনো নেতৃত্ব ক্ষতি টাকা পয়সা চলবে না যাররা যাররা হিসাব হবে বন্ধুগণ কাজী হিসানের দিন যে জাহান নাম থেকে মুক্তি পেয়ে যাবে সেই হলো আসল হিরো এই দুনিয়ার হিরো ক্যামতের দিন কবে জিরো টাকা পয়সার ছেলে মেয়ে আমাদেরকে ভুলিয়েছে আল্লাহ থেকে তোমাদের বান সম্পদ টাকা পয়সা ছেলে মেয়ে যেন ভুলিয়ে রাখে ফুল যারা এটাই করেছে তাদের কি তারাই ক্ষতিগ্রস্ত বন্ধুগুন এক শ্রেণীর মানুষ দুনিয়া দুনিয়ার বান্দা টাকা পয়সার নাই ধ্বংস হয়েছে এরা নিপাতির বিপরীত কি দিনদার শুধু দিন আখেরাত দুনিয়ার বউ বাচ্চা খাওয়া দাওয়া মজা এটা ওটা কিছু করে না রহবান রহবানিয়াম ইসলামের মধ্যে রহমানীয় শুধু আখেরত মুখী আর দিনের এই দুনিয়ার কে নেয় করে না তাকে আল্লাহ পছন্দ করেন না তিন নম্বর যাদের দুনিয়াও নাই আখেরাতও নেই তাহলে যারা দুনিয়াদার সবকিছু করে ওর তা হইট ঠিক নাই ওর ইমান ঠিক নাই সারাদিন জিন্দিগি আমল করবে সব বর্বর নই ফাইদা বিদাত দিয়ে সিঁড়ি দিয়ে কুকুর দিয়ে তা দিয়ে ভর্তি জানে না দিন কারে বলে বুঝতে ইনশাআল্লাহ আমাদের আজকে শেখ মাহমুদ রশিদিমের আলোচনা করবেন আলহিম যারা জেনে তারপরে আমল করে না ইব্রিশ এহুদিদের গুরু আর ওলা যারা না জেনে তসবি জপে খালি তসবি কি জন্যে জপলাম এই তসবি কে আসলে জপেছে না জপে নাই সল্লা আলাহ সল্ল কিনা খবর নাই সেইভাবে করতে করতে না সে করে তাহলে গরিব মাত্রিমালা দোয়ালেন ما يوفى ذا الصلاة الذين امتن عليهم ومن يطع الله والرسول فاولئك الذين من انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن اليك ربيك مالش আমার শেখ ইনশাআল্লাহ শেখ মামুন রশিদ বিষয় আপনাদের জোয়ার পড়া আলোচনা আছে আপনারা আলোচনা হাজির হবেন বন্ধুগণ বলছিলাম এক ছানের মানুষ দুনিয়াও নেই আখেরাতও নেই خسر الدنيا والاخره ذلك هو الخسران المبين এর আখেরাত নষ্ট দুনিয়া নষ্ট দুনিয়ায় 12 ঘন্টা 14 ঘন্টা সোজা এই মরুভূমির রোদ্দ্রে প্রখর রোদ্রের মধ্যে মাথার ঘাম পায়ে কি করে উপার্জন করে আল্লাহ বধুমিন একটা হালিস না বলে পারলাম না আল্লাহ নবী আল্লাহ বলেন ও আশুদ্ধ ফ্ক রাখ কোন পরিজন থাকবে না ও আশুদ্ধ ফাট রাখ এবং তোমার সমস্ত চাহিদা পূরণ করে দেবো কে বলছেন আল্লাহ গ্যারান্টি আমার এবাদত করো কিছু সময় ফারেক হয়ে যাও কিছু সময় দুনিয়া করো নিষেধ নেই চিন্তা ভাবনা যোগ্যতা বিবেক শব্দে যতটুক পারেন হারাম হিসাবে করেন দুনিয়াটার মালিক মাসিমাসী মুশকিল কোন অনুষ্ঠিত নেই কিন্তু হারামে যারা পরে নেওয়া যাবে না সদরে তোমার সমস্ত অভাব মিটিয়ে দিব কে বলছেন আল্লাহ এই পৃথিবীর কেউ রাজা না রাজা ধীরাজ রিজিকের মালিক তিনি গারান্টি দিচ্ছেন যদি না করো আল্লা দুনিয়া দুলার ডলার ডলার পয়সা রুপিয়া আল্লাহাল ডিউটি কোম্পানি পানি জুলুম করে নিবে দশ ঘন্টা আর বাইরে মিননা মিননা আরো পাঁচ ঘন্টা সুগুল আলাতি ওলা মাসুদ দুফর এবং তোমার অভাবকে আমি না হ্যাঁ এই আজাবে এখন আসলে ঠিক আছে কাজও বাড়াই তোমার হাতে দুই কাজ করতেই থাকো আর কি পরিজন ও বাড়তেই থাকবে শুভান আল্লাহ কোনটা করবেন তাহলে চালাক কোন ব্যক্তি মানহাল কাইস মানহাল কাইস মানহাল দেখি বন্ধুগণ তাহলে এক শ্রেণীর মানুষ এদের দুনিয়াও নাই দুনিয়াতে কষ্ট খাওয়াতে চলাতে ফিরাতে শারীরিক চাকরি বাকরি উঠা বসা বিয়ে করতে গেলে ভাবল বউ পাই না কারণ যোগ্যতা নাই মোট কথা আপনি যেহেতু আপনি কি করেন দুনিয়াকে मरे गलो मरबू का हिदिनुकाी कारबानदा দলা রিয়াল দুনিয়ার বান্ধা কবরে উত্তর নাই ইয়াল্লাফা হল জাহান্ন জাহান্নামের দরজা খুলে দাও পশেদ দুনিয়া ও জাহান্ন আখেরাত জাহান্নাম এদের দুনিয়াও নেই আখেরাতিল তাহলে এক গ্রুপ ছিল দুনিয়া এক গ্রুপ ছিল দিনদার আখেরাত একদার দুনিয়া আখেরাত কোনোটাই নেই আর এক গ্রুপ কি অমিনা দুনিয়া হাসানা আখেরাত হাসানা যেন দুইটা লাইন এক সঙ্গে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান নার আল্লাহ দুনিয়া কলান দাও লেখাপড়া করতে পারি বেশাদি ভালো করতে পারি চাকরি ভালো হয় মান সম্মান হয় নেতৃত্ব হয় মা দ্বীন ইসলাম। বল নবী হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। কিভাবে عرفতা يا عبد? কিভাবে عرف? পড়았ো kitab Allah। কিভাবে জানছ এই প্রশ্নের উত্তর? তো আল্লাহ kitab পড়ছি। বলবেন আমুক্তুল মুমিন পড়ছি, বেস্থির পড়ছি। বলবেন আমুক্ত পড়ছি না। বলি kitab Allah। আল্লাহর kitab যে পড়বে সে কিয়ামতের দিন উত্তরই তোরা হচ্ছি। কবরে আর যে পড়বে না উল্টাপাল্টা হা হা লাদি উত্তর সঠিক বাহির হবে না। বন্ধুগণ, আপনি যে আল্লাহর হয়ে থাকেন তোরবহ বের হবে যদি রসুলের জীবন ডায়রি আপনার জীবনের যদি চলার যদি সিলেবাস হয় কি দিন ইসলাম তোমুক দিয়ে বের হবে দিন ইসলাম হলে বের হবে না বন্ধুগণ তাহলে আর এরাই হচ্ছে কি সাকসেসফুল তাহলে ওই তিন নিজে বা অন্যেরা ক্ষতিগ্রস্ত হয়েছে সাকসেসফুল করা যা দুনিয়া করলান। কল্যাণ আখেরাত করলেন দুনিয়ার অ্যাকাউন্টে জমাইছে আখেরাতে জমাইছে আল্লাহ এর পরে বলেন এই দুনিয়ার জিন্দগিটা একটা ধোকার জিন্দগি দুনিয়ার মায়া জালে বেবি বাচ্চা টাকা পয়সা ধন দৌলতের মায়া জ্বালে পরে অনেকে আখেরাত নষ্ট করেছে মান্দা জেল রাখি এটা বলবো অল্প জীবন فاما من طغى واعتلى حياه الدنيا فان الجحيم هي المأوى ج করেছে আল্লাহর নিয়ম কারণ মেনে চলে নাই রাসূলের দাওয়াত শরীয়ত মানে নাই নিজেরা বানাইছে নিজের বুজুরগের ধর্মনিয়ম 맞춰 ঘুরে বেড়াইছে আর বড় বড় দিয়েছে তারা فائدہ নেই واعتلى حياه الدنيا দুনিয়ার जिंदगीকে দিয়েছে আখেরাতের উপরে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 কেমতের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে দিতে হবে নামাজ পড়েছি জান্নাতুল ফেরুদাসের যারা অধিকারী হবে সুরাম মিল দশটা গুণের কথা আল্লাহ বলছেন সাতটা গুণের কথা ওর মধ্যে একটা গুণকে যারা আমাজ রক্ষা করে অঙ্গীকার রক্ষা করে ভঙ্গ করে না সরকারি দায়িত্ব দিয়েছে ফরেস্টের সমস্ত বন সম্পদকে হেফাজত করার জন্যে এর লাভ আসবে সরকারি ফান্ডে সব নিজের পকেটে সব নিজের পকেটে আখেরাতে জাহান নামের আগের দুনিয়ারি জাহান নাম হয়ে গেছে না হয় নাই পেপার পত্রিকা পড়েন না পড়েন না খবরটাও না নিজের মা খুপড়ি ঘরে থাকে আর শ্বশুর বাড়ির লোকজন এই দুনিয়ায় চাহান্না আখেরাতের আগে খাসা রাতি হলেরা হল খুশরান এটাই হলো আসল জিরো মার্কা মানুষ সুহান আল্লাহ বন্ধুগণ তাহলে যে কি করবে আল্লাহকে ভয় করবে কে মাঠে হিসাব দিতে হবে আমার দাড়িপাল্লাতে খুশনুল খুলুক ভালো চরিত্র আছে কিনা আছে কিনা প্রবৃত্তি কে নামারা বিশ্ব কন্ট্রোল করেছে লাখ আজানো হয় কয় একটু ঘুম রাত্রে অনেক দেরিতে কইলা লা। আমি দুনিয়ার বান্দা নয় আমি তোমার সব বাদ দাও এখন কি বলেন আপনার যদি ফোরম্যান ডাকে তাল আর ওই মুহূর্তে যদি আপনার মুদির আছে তাল ওই মুহূর্তে এক জায়গায় হাজির হয়েছে কি আপনার কপিল মালিক ডিএম তাল কোন দিকে যাবেন কোনটা শুনবেন নাকি ফোর ম্যান নাকি মুদি ডিএম এম জি জেনারেল ম্যানেজার খাল্লি বাল্লি ম্যানেজার আর কি আপনার কারণ ডাকছে তাহলে समस्त सब बड़ो नबीम दुख पे टन फिले बिलहाल आसान जाओ नमज पढ़े मजा पाई लात नमजर मध्य मजा तीप्ति दुख सब दूर हो जाए नमज आल्लाबी नमज पेड़े मजा पेत চালাক কে ভাই রেলা সব আবার এসে বলে সে তুই টেনশন ঘুম হয় না আমি একশো রিয়াল দিতে হবে তোমার আমি চিকিৎসা করে দিচ্ছি আমার কথা মতন হবে যেই বউয়ের জন্য এত কষ্ট করেন সেই বউ আপনার জাহান্নাম তুলিয়ে মারা আখড়াতের আগে বন্ধুগুন এই জন্য যে কথাটা বলছিলাম যে আপনি আখরাত তাহলে জান্নাত মাকে পাবে खेर सामने की चिंता भावना भराम करते मु कहे अश्लील क्या करते नोरा क्ष करते सुनते चाहिए सीमा लंगन অগ্রাধিকা বলি ও আখরা তো খে আুনিয়া কে অগ্রাধিক আখরত কি খাই তুম আলো কি চিরুস্তি দু মায় দুন ই ধোকা दुनिया कल्याण आखिरत कल्याण जिन करते कई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 হালাল ভাবে হ্যাঁ ওই সাবজেক্ট নিয়ে পড়া এখন কোনটার বেশি গুরুত্ব কি করলে না করলে কি ব্যবস্থা করলে ইত্যাদি মোট কথা আপনার দুনিয়ার কল্যাণ কিসে আছে জেনে নেওয়া এরপরে দৌড় দেওয়া এখানে দৌড় দেন ওর জন্য সময় দিন তবে আল্লাহকে বলবেন না খবর ধার এবার দৌড় দিন তাহলে কল্যাণ জেনে নেওয়া এবং সেই কল্যাণ অর্জন করার জন্য কি করার চেষ্টা করা দুইটা তিন নম্বর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 ভালো চরিত্র দুনিয়ার ক্ষতি আছে এর মধ্যে তিনদিন পরে ধরে আপনার গলার মধ্যে গামছা লাগায় টানবে ঠিক কিনা বন্ধুগণ ধরে দুনিয়ার কল্যাণ কল্যাণ কোথায় আছে জেনে নিয়ে এবার পিছন দিকে সরা তাহলে আপনি একজন মানুষ যদি দেখেন আমার দেখেন ভালো করে দুনিয়ার কল্যাণ কিসে আছে জানলো এবং সামনে আগালো অকল্যাণ কিসে আছে পিছনে আগালো এই লোক তার রানা আসেনা ফিরদুনিয়া হাসিনা হবে মিয়া মিয়া অবশ্যই আল্লাহ শিখিয়ে দিয়েছেন কিন্তু জানবেন না খালি পড়বেন আপনি নাই কোথেকে হবে তাহলে দেখবেন আমার দেশের হুজুররা বেশিরভাগ গরিব মিশ্রী যার ফলে দেখা যায় মানুষের থাকে মিলাদ করে তুমুক করে বেদাত করে কারণ ওরা কিন্তু আমার কাছে এসে বলে রমজান মাসে কিছু টাকা পয়সা দেন খুব অভাব ছেলে মেয়ে তো কি করেন কয়েক মসদিনই করি কয়েক বছর থেকে সতেরো বছর কোন মসজিদ ওই মসজিদ আপনি কিছু জানো কিছু যাই আল্লাহর বান্দা খালে আ দেন কে একটা টেলারি যু শিখেন মেশিন খাইয়াত ঙ্গা খাওয়া দাওয়া নাম বন্ধুকোনাচ্ছিলাম যে তাহলে দুনিয়ার কল্যাণের জন্য চারটা জিনিস কল্যাণ জানেন সামনে আগান ও কল্যাণ জানেন পিছনে তড়দিন আপনার কল্যাণ হবে एस आखिर कल्याण चार्ट सेम सेम आखिर कल्याण कृषि जमापूर हिरो हो जाए नमज पढ़ले रोजा कर ले हज कर लेकिन कर ले कर ले सचरित्रबान सच्चरित्रबान सब चे भारी आपन कीस कल्याण आज कल्याण जेनेल्याण जेने पर ओ दिखे दौड़ दे नाम आगे हाजिर हो जा ধরে আজান দিয়েছে মরজন পাঁচ অক্টের মানুষ তোর ভালো মন্দ তো থাকে ভাই চল্লিশ বছরের পাঁচ অক্তের যে কোনো আজানের সময় তিনি মসজিদে হাজির আর আমরা ৪০ বছরের একদিন হাজির হয়ে যায় এমন আছে সেদিন এক ভাই পাশে নামাজ পড়ে নামাজ পড়তো না বলো ভাই বাংলাদেশ বলে হ্যাঁ আমি নতুন আসছি তো কে ভাই বাংলাদেশে নামাজ পড়েন বাংলাদেশের কোনদিন নামাজ পড়ি না শুভান্নাম জান্নাল যাবে দুনিয়া জাহান্ন জাহান্নাম লাহাউলা খুব আতিল্লা বিভাগ নামাজ কত যে ইচ্ছা করে কেউ ত্যাগ করে সিরিখ হয়ে যায় এরপর আপনি জানেন যে আখেরা তের অল্যাণ কিসে আছে সেই করলে কুবুরি করলে মোনাফাকি করলে তামিজ বেঁধে আরো দুর্বল বানাবে আর যদি মরে যাওয়া অবস্থায় আল্লাহ সাহাবি আর আপনি তামিজ কে দিয়েছে মুক্তি সাহ হুজুর সব তামিজের ব্যবসা করে কোরআনকে করে নাম্বারিং করে কত তাবিজ প্রত্যেকটা দোকানের তাবিজ কিন্তু এক বছরের তিন বেড়ে চলছে আল্লাহ রাজাব আল্লাহ শিড়ি হল ওখানে চলবে কালকে আলোচনা করছি না দুনিয়াও চলবে আখরা তো যাই হোক সময় বুঝি আমার শেষে আসতেছে বন্ধুগণ বলছিলাম যে আপনি আখ রাত্রে কোথায় আছে জানেন কল্যাণ কোথায় জানেন এবং অগ্রাধিক দৌড়ান নামাজ রোজা সাথে আপনি হাজির হবেন আর শেষ রাত্রে উঠে তাহাজুত পড়েন আল্লাহকে ডাকেন আল্লাহ শেষ আসমানে নেমে আসেন প্রতিদিন আর সবের কথা রে না প্রতি রাত্রে আল্লাহ নেমে আসেন শেষ আসমানে এসে বলেন হালমিন কেউ পাপি আছে ক্ষমা চেয়ে ক্ষম করে দেবো আছে বিশুখ আছে গল্প করি না উল্টা পাল্টা করি চুরি করি রাখো আল্লাহ আল্লাহর বান্দা কোন অন্যায় করে যদি মারা যান তাহলে আপনার সৌল খাতে মা জাহান বেশি বেশিরভাগ উপযোগী আপনি না এজন্য বন্ধুগণ তাহলে আখেরাতের অকল্যাণ কোথায় আছে সিরকে কুপসূর্তি বেদাতে হ্যাঁ সবকিছু যার মধ্যে এখানে অকল্যাণ আছে দৌড় তবে সামনে না কোথায় পিছনে একজন কয় বাংলাদেশে কিছু বেতন আড়ে সরিয়েল আসার পরে ঘরে ডিস নাই তোমাকে ডিস নাই কি ব্যাপার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 আখেরাতের অ্যাকাউন্টে কি যায় কি জমা হয় বুঝেনি সুঝে নিয়ে ভালো করে সুন্দর করে তরিকায় না করেন আপনি এই সত্য রা দিয়া খুশ এই অল্প দুনিয়া ওমা হায়াত উদ্দিনের মাতাউল গুর এই দুনিয়ার জিন্দগিতে আপনি আপনার জীবনকে নষ্ট করবেন না বন্ধুগণ আসুন আমরা আমাদের আমান দের মাধ্যমে সচ্চরিত্রের মাধ্যমে সতার মাধ্যমে দিন শিখে দিন ও দুনিয়ার সব কল্যাণ জেনে সেদিকে আগায় ওই আম যাচ্ছে কি কি জমা হয় ওইখানে খেয়াল রাখেন দুনিয়ার অ্যাকাউন্ট মাফি মুশকিল করেন হালাল পথে মাফি মুশকিল কিন্তু আঘাতকে নষ্ট করে আপনার অ্যাকাউন্ট যদি জমা করে নির্ঘাত আপনি ব্যাকল আপনি ক্ষতিগ্রস্ত আপনি লোকসানে नबीस्था आखला आखला के चरित्रपूर्ण कर बनाबर तुम्हारे प्रेरित আমানোদ্দারী খ্যানোদ্দারী না ইত্যাদি সব কিছু আল্লাহ নবীর চরম মুহূর্তে যখন মক্কায় যখন সবাই একশো জন যুবক নিয়ে দাঁড়িয়ে আছে তাকে সকাল হলে হত্যা করবে ওই মুহূর্ত বলেন বেটারা হত্যা তোমাদের সব আমাদের নিয়ে যাওয়ক না আলীকে বলছে আমার বিছানের শুয়ে যাও এই আরবদের এই কোরবের মুশ্রিকদের যারা হত্যা করার জন্য যারা আমার এবং ওদার অঙ্গীকার ভঙ্গ করে না বন্ধুগণ আমরা আসুন দুনিয়ার ওই যে বলছিলাম রেলগাড়ির চাকা জুটা সমান সময় যদি না চলে তাহলে আপনার গাড়ি বুঝবেন চলছে না আর উঁচা যদি হয় তাহলে অ্যাক্সিডেন্ট এ মুসলমান এর দুনিয়াও শান্তি আখরাও আজমাইন বার্লো আদিমান